অনেক কাল আগে মহান রাজ্য প্যালাসিয়াতে থাকত এক রাজপুত্র বিচার করত যুক্তি দিয়ে কখনোই কিছু খতিয়ে দেখত না যখন রাজপুত্রের বছর বয়স রাজা তাকে ডেকে কুমার তোমার এখন একুশ বছর বয়স হল তার মানে এখন তোমার সময় হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্যগুলো সম্পর্কে জানার আমাদের প্রতিবেশী হ্যাঁ কোন রাজ্যের প্রতিবেশী রাজ্য শান্তিতে থাকলে সেই রাজ্যও শান্তিতে থাকে তাই আমি ঠিক করেছি তুমি আইভারি সিটির রাজধানীতে গিয়ে সেখানকার সমস্ত খবরা খবর জেনে আসবে ভেড়াতে যাব দুর্দান্ত তুমি কিন্তু বেড়াতে যাচ্ছ না সেখানে সাধারণ মানুষের বেশে যেতে হবে আর কেউ যেন টেন না পায় যে তুমি আসলে কে তোমার সঙ্গে যাবে মন্ত্রী হবে রাজকুমার মার্ক চলে গেল রাজা দীর্ঘশ্বাস ফেলল না আমার ছেলের ভাগ্যে কি লেখা আছে सामने राज आई राजधानी आईटी शुरू है कुमार যখন মার্কো ঝোড়ার পাশে পৌঁছলো সে জলের পাত্রটা পাশে রেখে জল খাওয়ার জন্য নিচু হলো কিন্তু যেই সে জল খেতে যাবে জলে এক পরমা সুন্দরী মুখের প্রতিফলন দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেল কে যে তার বন্ধু গেল কোথায় সঙ্গে সঙ্গে ঝোড়ার দিকে ছুটে গেল দেখে সেখানে তার বন্ধু মাটিতে পড়ে আছে জ্ঞান নেই ब्ब देखते चित भेस मन हलो मन हलो जान चित কি হয়েছে দেখো এখানে প্রচলিত আছে যে আইভারি সিটির রাজকন্যা রাজকুমারী গালিজার কে এক ডাইনি অপহরণ করে নিয়ে যায় আর নিজের রাজপ্রাসাদে রাজকন্যা সেজে রয়েছে কিন্তু এই ব্যাপারে কেউ জোর দিয়ে কিচ্ছু বলতে পারে না কারণ রাজকনার চেহারা কথাবার্তা কাজকর্মের সঙ্গে তার কোনো পার্থক্য নেই এমন কি বড় বড় পরি কেউ কিছু বলতে পারছে না তাহলে এইটা হয়তো কোনো বাজে গুজব হ্যাঁ রাজা আর রানিও তাই মনে করেন আর এইভাবেই জীবন কাটিয়ে দিচ্ছেন কিন্তু কয়েক বছর পরে এই নিয়ে লোকেও কিছু আর বলে না साधारण मानुषे विश्व राजधानी आई शुद्ध चोखे राजकन्या धरा पड़े शुद्ध कानी ओर चित যদি এ কথা সত্যি হয় তাহলে এক্ষুনি আমাদের যুক্তি দিয়ে ভাবতে হবে আমার কাছে একটা পরিকল্পনা আছে আর তাই তার পরিকল্পনা অনুসারে রাজকুমার মার্কো আইভরি সিটির একটা বাড়িতে গেল যেখানে থাকে বুড়ি রেচেট। আর কথা শুনেছিল আমার বন্ধু বহু দূর দেশ থেকে আসছি আর এই আইভারি সিটিতে আমরা দুদিন থাকবো আপনি কি দয়া করে আমাদের একটু থাকার জায়গা দেবেন আমরা তার জন্য ভালোই ভাড়া দেবো এখন আমার কাছে এটাই রয়েছে তোমরা খেয়ে নাও আর রাতে আমি প্রাসাদে গিয়ে তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো তখন খেয়েও প্রাসাদ থেকে প্রাসাদ থেকে ও তুমি বুঝি জানো না আমি রোজ ওনার চুল বেঁধে দিই আমি ওখানে খুবই সম্মানীয় একজন বুঝলে কি তোমরা আমি শুনেছি যে এই পৃথিবীর তিনি এক সেরা সুন্দরী टर लकेट बारे देसियापुत्र রাজকুমার মার্কো তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি এই শুনে রাজকুমার মার্কোর রেগে গেল আর বুড়ি রেচেট হেসে দিল তুমি স্যাম ভুরু কুচকে সঙ্গে সঙ্গে তার ব্যাগ থেকে রাজপুত্র মার্কোর মুকুট টেনে বার করলো মুকুট দেখে রেচেটের তো মুখা সঙ্গে সঙ্গে অভিবাদন করে দৌড়ে বেরিয়ে গেল কি মতলব তোমার বলতো সবই জানতে পারবে আর তুমি সেকন্যা গোলাইজার কে দিয়ে সব কথা খুলে বলল একটা কুটিল হাসি রাজকন্যার মুখে খেলে গেল এক্ষুনি তুমি যাও আর বলো কাল তাকে আমি নেমন্তন্ন করেছি বুড়ি রেচেট ঘাড় নেড়ে চলে গেল পরের দিন রাজকন্যার নিমন্ত্রণে স্যাম আর রাজকুমার মার্কো প্রাসাদে এল স্যাম রাজপুত্রের বেসে গেল আর রাজকুমার মার্কো নিজে সাধারণ ছেলের বেসে গেল সাথে একটা বাক্স রাজকন্যা গুলাইজার ভান করল যে স্যামকে দেখে কত খুশি হয়েছে দুজনের আলাপ হলো তারপর রাজকন্যা তাকে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিল খাবার সময় স্যাম এমনি জিজ্ঞেস করলো দেখুন কিছু মনে করবেন না কিন্তু জঙ্গলে তাই সে সব ভাইকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে ভাগ্য ভালো আমার যে ও শুধু ঘোড়া গুলোকে রাখতে দিয়েছে ও খুবই দুর্ভাগ্য আমার কারণ আমি আর বেড়াল ছানা লাফ দিয়ে বেরিয়ে এলো রাজকন্যা গোলাইজা চিৎকার করে লাফিয়ে উঠল সে কয়েক পা পিছিয়ে গেল কিন্তু বেড়াল ছানা গুটি গুটি তার দিকে এগিয়ে গিয়ে তার পা ছিল সঙ্গে সঙ্গে ডাইনির আসল মূর্তি বেরিয়ে এলো আর রাজকন্যা মাটিতে পড়ে সবাই গেল প্রহরী এক্ষুনি একে বন্দি করো ও বেড়ালের সামনে শক্তিহীন প্রহরীরা সঙ্গে সঙ্গে ডাইনি বন্দি করে নিয়ে গেল এতদিন ধরে একটা আমরা বড় করেছি আমরা মূর্খ। নিজেদের এত দোষারোপ করবেন না কারণ আমাদের সঙ্গে এখানেই আছেন প্যালেসিয়ার আসল রাজকুমার মার্কো আর তাকেই বেছে নেওয়া হয়েছে স্যাম রাজারানিকে সব কথা খুলে বলল। তারা সব শুনে হতবাক হয়ে গেল তাহলে দেখতে পাবে যখন তুমি সেই প্রতিবিম্ব স্পর্শ করবে তুমি ডাইনির আত্মচিৎকার শুনতে পাবে যদি সেটা সহ্য করতে পারো তাহলে রাজকন্যার ওপর থেকে জাদু কেটে যাবে আর আমাদের এই পারে জগতে বেরিয়ে আসতে পারবে কিন্তু এটা তো সেই ঝর্নার জলেও করতে পারতাম না হ্যাঁ করতে পারতে কিন্তু ডাইনি সতর্ক হয়ে যেত আর আমরা রাজা রানীর কাছে পৌঁছবার আগেই কোন চাল চালত একটা কথা জানো স্যাম তোমার মতো বুদ্ধিমান ছেলে আমি আর স্যাম হাসলো যাও! গিয়ে রাজকন্যাকে নিয়ে এসো রাজকুমার মার্কো চেপে চোখ বন্ধ করে রেখে সেই চিৎকার শুনে গেল কিছুক্ষণ পরে সেই চিৎকার মিলিয়ে গেল আর আলোর ছটার ভেতর দিয়ে জল থেকে উঠে এলো রাজকন্যা গোলাইজার তাকে দেখে রাজা রানী ছুটে গিয়ে জড়িয়ে ধরল মা বাবা আমার মা অনেক ধন্যবাদ তুমি ঠিক আছো ওহহ আপনাদেরকে অনেক ধন্যবাদ রাজা ও রানী গুলাইজার কে সবকিছু বললো সে রাজকুমার মার্কর দিকে তাকিয়ে হাসলো। আপনি আমাকে বাঁচিয়েছেন কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাব জানাতে হবে না বন্ধু হ্যাঁ আর এইভাবে রাজকন্না গুলাইজার আর রাজকুমার মার্কো খুব ভালো বন্ধু হয়ে গেল তাদের দুজনের নেতৃত্বে দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে অনেক নতুন ব্যবসায়িক লেনদেন শুরু হলো আর সদ্ভাব তৈরি হল কিন্তু তাদের কি বিয়ে হয়েছিল না সে খবর জানানি। কিন্তু এটা জানি যে স্যামকে রাজা মার্কোর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয় আর তাদের নেতৃত্বে প্যালেসিয়া রাজ্য সেই মহাদেশের অন্যতম সেরা রাজ্যের খেতাব পায়